মানবতার সমাধান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 এই দেখা থেকে একটা অনুকরণ সৃষ্টি হয়ে মানুষ যেটা চোখে দেখে এটা করে এবং দেখা পরে সেটা অবনমিত রাখতে কুল্লিল মিনা দুদম সরহিনা ফজদাফুর জাহন্না মুমিনা নারীদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে লজ্জাস্থান হেফাজত করতে এটা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমরা যেখানে সেখানে দৃষ্টি দেবো না দৃষ্টি তো যেখানে সেখানে দেয়া সহজ ব্যাপার সেখানে আর কিসের কৃতিত্ব কৃতিত্ব হলো দৃষ্টি না দেয়ার মধ্যে কন্ট্রোল করতে পারার মধ্যে সেনাতে মোস্তাকিম হলো পর দিকে আমরা তাকাব না পর নারীরা পরপুরুষের দিকে তাকাবে না নজর পড়েছে নজরাবনমিতে রাখবে কত সুন্দর ফেশন এটা বৈচিত্র্য এটা সৌন্দর্য এটা নৈতিকতা ইউসুফ আল ইসালামকে জলাইখা একেবারে ঘরে দরজা বন্ধ করে ধরেছিল হেতালাক আমি তোমার জন্য প্রস্তুত আতেরি দোর দিলেন পালিয়ে গেলেন নাই এই নোংরা মতে আমি নেই মহাজ আল্লাহ আল্লাহর আশ্রয় আল্লাহ এটা আমাদের জীবন বোধ স্ত্রীর কি অভাব আছে পুরুষের কি অভাব আছে স্বামী স্ত্রী হয়ে একই লাইফ এনজয় করব কিন্তু অবৈধভাবে নয় বৈধ পাবে হারামভাবে নয়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 মাকদুব আল্লাহম দলিনের পথে যাওয়া যাবে না মাকদুব আলহিম দলিনের একটি বৈশিষ্ট্য হল তাদের নারীরা রূপ দেখিয়ে বেড়ায় আল্লাহ যাবেছেন ওলা ও নারী সমাজ প্রথম জাহেলি যুগে নারীদের রূপ দেখিয়ে বেড়াবার মতো তোমরাও রূপ দেখিয়ে বেড়িও না নিজেকে ডিসপ্লে করো না নিজেকে সেইভ করো আবৃত করো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 তার উজ্জ্বল্য আরো বাড়িয়ে দেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেন তার নারীত্বের মধ্যে আরো যোগ্যতা দিয়ে দেন তার প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগিয়ে দেন মানুষ তাকেই শ্রদ্ধা করে তার প্রতি মানুষের একটা হৃদয়ের মধ্যে পবিত্র বোধ জাগে যেই মেয়েটি খুবই ভালো আর যারা বিবেচনা চলে দেখলেই মানুষ বলে ও এটা তো পঁচা জিনিস আরেক খারাপ পথের অনুসারে সবাই মনে করে ক্ষণ কালের সঙ্গী হিসাবে পেতে চাইলেও জীবন সঙ্গী হিসাবে এদেরকে কেউ পেতে চায় না যাদের পথের মতো সেই পথে তোমরা চলো না মুসলিম নারীরা চলো না কোনো প্রাপ্তি নেই যৌবন যতদিন আছে রাস্তাঘাটে কিছু ক্ষণিকের সঙ্গী স্বার্থের সঙ্গী পাবা। দুধের মাছি ভাবা বসন্তের কুকিল বাবা বসন্ত নাই নাই। নাই শেষ। তারপরে বার্ধক্যের বিশাল জীবন ধুকে হবে। আজকে পশ্চিমা নারীরা না একটা নাতি আছে না একটা ছেলে আছে না মেয়ে আছে না স্বামী আছে কেউই নেই কুকুরে বাচ্চা একটা বিয়ে বাচ্চা একটা কোলে নিয়ে ধুকে ধুকে মরছে মরার পরে মৃত্যুর সংবাদ দিয়ে আরো কেউ নাই এই তো সেদিন একজন বললেন তো ছয় মাস পরে খবর হলো উনি মারা গেলেন আহারে জীবন বলেছেন দলিন তাদের উপর আল্লাহর গজব পড়েছে তারা বিভ্রান্ত হয়ে জাহান নামের পথে চলে গেছে বলেছেন সেনফানি মিনা হালিন নার আমারও মতে দুই দল লোক তারা জাহান নামিলাম তাদেরকে আমি দেখিনি সামনে আসবে আছে গরুল নাচের মতো মোটামোটা লাঠি মানুষ কি পেটায় এই লাঠি দিয়ে এরা বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর লোকেরা যে নিরাপত্তা বাহিনীর লোকেরা অন্যায়ভাবে এইভাবে মানুষকে বিচার হওয়ার আগেই পিটাবে। তাকে পিটাবার অধিকার তো নাই করে না, যারা করে তারা যার নামি সোনো সুর ততনী এক দু নপি গদাবিল্লাহ নপি সাকতিল্লাহাদিস এমন এক নিরাপত্তা বাহিনী আসবে কে আমাদের আগে ভোর করবে আল্লাহর গজবের মধ্যে সন্ধ্যা করবে আল্লাহর আক্রোশ ক্রোধের মধ্যে লাইফ মার্ডার এরা আচ্ছা নামে দল হলো নারী আসবে কাঁচি পোশাক পরা বিপস পোশাক আছে কিন্তু স্কিন টাইট সব অবয়ের বোঝা যায় এটা উলঙ্গই পোশাকের কোনো মূল্য নেই তার এই পোশাক পরে সে নামে যাবে এটা মাম এবং দলিনদের পোশাক গজবপ্রাপ্ত অভিশপ্ত বিভ্রান্তদের পোশাক সে বিভ্রান্ত হয়েছে আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন তুমি নিজেকে সেভ করবা শালীনতাই হলো সৌন্দর্য অশালীনতার মধ্যে কোনো সৌন্দর্য নেই একটা কলার চামড়া খুলে ফেললে পুরো কলার ছড়া থেকে যদি সবগুলি কলার চামড়া ফেলে দিয়ে ঝুলিয়ে রাখা হয় এটা অখাদ্য অজিনিস মূল্যহীন এটা কোনো মূল্যই নেই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 কোরআনে হাকিমে বলছেন অনেক ঘটনা ঘটেছে অপরাধ করলে ধ্বংস আসবেই কমে আধ ধ্বংস হয়েছে কমে শামুদ ধ্বংস হয়েছে কমে নৌ ধ্বংস হয়েছে সে চিহ্নগুলো এখনো আছে পৃথিবীতে নুহের কিস্তি এখনো যুদি পর্বতের উপরে আছে কাঠের তৈরি বিশাল জাহাজ সিলিকায় রূপান্তরিত হয়ে এখন পাথর হয়ে গেছে পাথরের আকারে সেই জাহাজ জুদি পর্বতের উপরে ইরাক থেকে আট কিলোমিটার দূরে তুরস্কের কুরুিস্তান অঞ্চলে যে জুদি পাহাড় যেহেতু সুরায় হুদ আলা বলেছেন অস্তমত আলাল জুদি ওই নৌকাটি জুদি পাহাড়ের উপরে ধুঙ্গর করেছে সেখানেই আছে মাটির ভিতরে থেকে এটা পাথরে পরিণত হয়ে গেছে সিলিকা সিলিকায় পরিণত হয়েছে ঘর বাড়ি সব আল্লাহ তালা কোটি কোটি টন বালির ঝড় সৃষ্টি করে বালির নিচে ওদেরকে দাপন করে দিয়েছেন কমে সামুদের ঘর বাড়িতে উপরে আছে দেখা যাচ্ছে সব পড়ে আছে এগুলি দেখো যে মকদুব আলহিম দলের পথে চলে কি সর্বনাশা হয়েছে ওদের তোমরা দেখো বলেছেন অনুসরণ করবে তাদের লাইফ তোমরা অনুসরণ করা শুরু করবে তোমাদের ভুলের কারণে অজ্ঞতার মূর্খতার কারণে আবুারি রাদি আল্লাহ তালানো একদিন হাজু বেলালকে গালি দিয়েছিলেন সাউদা কালিমায়ের ছেলে মা মধ্যে একটা বেলালিয়ত রয়ে গেছে এক মকদুব আলিম একটা অংশ রয়ে গেছে তোমাদের তোমার ভিতরে তিনি বললেন যে আমার এই বার্ধক্যের সময়ও আল্লাহ কে পারেছেন নিহাজ তিনি বললেন হ্যাঁ রয়েছে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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े सतट निश्चय मानूस क्षतर मध्य निमज्जित बुजते जर्दागारेट गुर ज नष्ट करतेमान देखिधल অনুষ্ঠান শেষ আমরা আবার ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে প্রিয় দর্শক আবুদার গেফারি হাদিসটি বলছিলাম তিনি যে মায়ের নাম ধরে বেলালকে গালি দিলেন নবীজি বললেন তোমার মধ্যে এখনো অজ্ঞতার মূর্খতার পত্তলিকতার যুগের অর্থাৎ মকদুব আলহিম দলিনদের কিছু অংশ রয়ে গেছে এটা শুনে আবুদারকে ফোয়ারি মাটিতে শুয়ে গেলেন আর বললেন বেলাল এই মুখে পদাঘাত করার পর্যন্ত আর উঠব না আমি সই রইলেন উঠছেন না শেষ পর্যন্ত বেলাল লুপায় হয়ে তার মুখে পা রাখলেন তারপরে তিনি উঠলেন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 ঘরের বাইরে চলে গেছে কিভাবে তারা পর পুরুষদের জীবন বিবাহ বহির্ভূতভাবে জিনা ব্যবচারে লিপ্ত হচ্ছে তরুণরা লিপ্ত হচ্ছে কিভাবে মকদুব আলহিমদের কালচার অভিশপ্ত পরিতপ্তদের কালচার তারা নিয়ে এসছে জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যাচ্ছে এই দুঃখের পথে পরিতাপের পথে ধ্বংসের পথে আর কতকাল চলবেন যারা চলে গেছেন তাদেরকে বলছি আর যারা তো মুস্তকিম আছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করুন যারা অভিষক্তদের পথে গেছে তাদেরকে যাতে আনা যায় মুসলিম হওয়া যায় মুসলিম আজকে আলহামদুলিল্লাহ বিশ্বে অনেক মুসলিম নতুন করে ইসলামকে ব্যবহার করছেন প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন এমন তরুণরা আছে নোং একেবারে প্রাণ কেন্দ্রে থেকেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন আমি জাহিলি যুগে একরাত মসজিদে হারামেদ এতে আমি মানত করেছি এটা সাহেব বুখারি দু নম্বর হাদিস এক হাজার ছয় যদি মসজিদে হারামের হয় তাহলে সেটা করা যাবে নবীজিকে তিনি বলেছেন নবীজি বলছেন ঠিক আছে এটার সাথে ইসলামের সংঘর্ষ নাই এটা তুমি করেছো জাহিলি যুগে জিনিসটা অতীতামদের থেকে নেওয়া তারা যেখান থেকে নেওয়া ঠিক আছে কতগুলো বিয়ের কথা বলেছেন যে কান জাহিল যে জাহিলি যুগে বিয়ের চারটি পদ্ধতি ছিল আজকের যুগে যে পদ্ধতি আছে আমাদের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 ওই পুরুষটি আর সেখান থেকে পালাতে পারবে না এমন ছিল একটা এটা ভাবি চার আর একটা ছিল উন্নত মানের কোন সুপুরুষ থেকে একটা সন্তান নেবে স্ত্রীকে তার কাছে জিনার জন্য পাঠিয়ে দিতেন কত নির্লজ মানুষের বংশ হতে পারে বাহ্যিক খাটো কালো কুচরি কিন্তু আল্লাহ তারা এমন মনসেক ন্যায় পরায়ণ সষ্টা যে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 আসলে মানুষের মধ্যে কোনো কদর্য নাই কারণ লাকাত ইনসানি তাকবিম মানুষকে আমি সুন্দরতম গঠনের সৃষ্টি করেছে। সবাই সুন্দর যত কুচ্ছিতে হোক এই মানুষটা যখন অন্য একটা প্রাণীর সাথে আপনি মিলেবেন দেখবেন মানুষটা কত সুন্দর আহ তাকে কত যোগ্যতা দিয়েছেন কত বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন তো আকল প্রতিভা একটা রুহ একটা প্রাণ দিয়েছেন যেটা আর কাউকে দেননি না ফাকুফি হেমের রুহি আদমের মধ্যে আমার রোহ আমি ফোঁকে দিয়েছি এটা তো আর কাউকে দেওয়া হয়নি জীবের যে আত্মা মানুষের তো সে আত্মা নয় জীবের আত্মাও আছে আবার আলাদা একটা মানব আত্মাও আছে যেটা দিয়ে সে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় সুভারণ্লা মকদুব আলহিমদের পথ পরিহারের আরো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেমন নবী সাল্লাহ আলাইস্লাম তিনি বলেছেন মিন একটু আগে আরবের চারটি স্বভাব জাহারি যুগের মতো সেটা গিয়েছে মৃত ব্যক্তি যেন ক্রন্দন করা এবং বুক ফেড়ে ফেলা বংশধরে গালি দেয়া নিয়ে হাত করা ইত্যাদি হ্যাঁ এগুলো গিয়েছে পেছনে আরেকটি বিষয় হলো নবী সাল আলাইস্লাম একবার হিজর। নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন যে হিজের পাশে কি আল্লাহ তালা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন এটা সামুদ গোত্রের লোকদের জায়গা যেখানে সালে আলাই নবী ছিলেন সালেহালাম তাদেরকে বুঝিয়েছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা করো না তোমরা যে মূর্তি পেয়েছ অলৌকিক উঠ পাথর ফেটে বের হয়েছে তোমাদের দাবির প্রেক্ষিতে এটাকে মেরো না কিন্তু তারা ওনার কথা শুনলো না মেরে দিয়েছে মারার ফলে আল্লাহ তারা একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদের সবাইকে মেরে ফেলেছে গোটা জনপদ শেষ একটা চিৎকারে সব শেষ তো সেখান দিয়ে যখন যাচ্ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাদের কূপের পানি সাহাবিরা নিলেন সেটা দিয়ে তারা আটার কাই করলেন নবীজি নির্দেশ দিলেন আল্লিফুল ইবিল আজীন যে তোমরা যে পানি তুলছ সব ফেলে দাও যেটুকু কায় তৈরি করেছ তোমরা খেও না এটা উটকে খাইয়ে দাও তোমরা খেতে পারবো না তাদেরকে নির্দেশ দিলেন যে খুব থেকে সালে আলাইসালাম পানি পান করতেন পানি নিতেন সেখান থেকে পানি তুলো দেখুন মকদুব আলাই হিমদের পানিটাও ব্যবহার করতে দিলেন না যে পানি মকদুব আলাই হিমদের ছিল গজবপ্রাপ্তদের বিভ্রান্তদের ছিল সেটা ব্যবহার করতে দিলেন না কিভাবে সক্রিয়তা রক্ষা করেছেন যারা জান্নাতের পথের যাত্রী তাদের এইভাবেই সক্রিয়তা রক্ষা করতে হবে আবার বলেছিলেন লাতাত আলাহা ইল্লা এই সামুদ যেখানে ছিল পাহাড় কেটে তারা গরবাড়ি বানিয়েছে পাহাড়ের ভিতরে খেলার মাঠ বানিয়েছে পাথর কেটে কি শক্তিশালী মানুষ ছিল যেমন আলো বলেছেন যারা উপত্যকায় পাহাড় কেটে পাথর কেটে বাড়ি বানিয়েছে এটা মকদুবালিম ছিল এদের বাড়িতে তোমরা ঢুকবা না যদি ঢুকো কাঁদতে কাঁদতে ঢুকবা যাতে তাদের উপরে যে গজব এসে পড়েছে তোমাদের উপরে সেটা না পড়ে অবস্থায় থাকতো শুধু আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ফুর্তি করো শুধু কেবল দুনিয়ার সাত হোক বিলাস নিয়ে মতো ঢুকো আমাদেরকে আজাব দেবেন না বোখারি শরীফে রয়েছে উনত্রিশশো আশি নম্বর হাদিস হিসাবে মুসলিমে রয়েছে এখানে নবী সাল্লাম এসব মকদুব আলহিমদের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন হ্যাঁ ঢুকলে কানতে কানতে ঢুকা যাবে যেটা আল্লাহ নিয়মতপ্রাপ্তদের অভ্যাস আল্লাহর ভয়ে ক্রন্দন করা প্রিয় ভাই বোনেরা এভাবেই সর্বক্ষেত্রেই নবী সাল্লা মুসলিমদেরকে এসব অভিশপ্তদের জীবন বোধ জীবন ধারা থেকে পবিত্র রাখার ব্যবস্থা করেছেন আজকে আমরা কি করছি খ্রিস্টানরা যেভাবে বিভিন্ন তরিকা আবিষ্কার করে হমাদত বন্দী করতে আমরা সেটা করবো সেটা আমরা করছি ইহুদিরা যেভাবে ভোগ বিনাশে তারা গা মাসিয়ে দিয়েছে তাদের নারীরা বিবস্রের মতো যেভাবে যেকোনো পুরুষের সাথে সাথে তারা ব্যবিচারে লিপ্ত হয় তাদের কোনো লজ্জা নেই হায়া নেই আজকের মুসলিমদের একটা অংশ ওরকম হয়ে গেছে পুরুষরা ইহুদি খ্রিস্টানদের মতো তাদের পুরুষদের মতো অলংকার করে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 তাদের বন্ধু হয়েছে এখন ইহুদি খ্রিস্টানরা আন্তর্জাতিক ভাবে তাদের বুদ্ধি নিয়ে এরা চলে তাদের কাছে যায় যে কোনো সংকট হলে এরা ওদেরই শিষ্য উদ্ধার করে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে অভিশপ্ত মকদুবালিম দলিনের পথ থেকে হেফাজত করুন প্রতিদিন প্রতি অক্ত চলাতে প্রতি রাকাতে দোয়া করছি এর মর্মকে আমরা আজ বুঝবো না আল্লাহ আমাদেরকে আপনি তো অভিজ্ঞান করুন उच्छेद्लम राज दिल ज्ञान दिल्ली मनोनी मेरे नहीं उद्देश्य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 প্রতি বুধবার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ই লিস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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सा सातटाय पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाये